প্রিয় বন্ধুরা আমরা অ্যালবামটির শেষ প্রান্তে পৌঁছে কেনা অ্যালবামটির কথা ও সুর করেছেন হাফেজ তুফাজ্জল হোসেন ভৈরবী কথা ও সুর সংযোজনে ও বর্ণনায় ছিলাম আমি খায়রুল বাসার দেলওয়ার কণ্ঠ দিয়েছি আমি ও দুর্নিবারের উদীয়মান শিল্পী এইচ এম জিল্লুর রহমান শব্দ ধারণ ও মাধুর্যতায় ডিএস কে মিডিয়া পরিবেশনায় দুর্নিবার সাংস্কৃতিক কাফেলা সিলে আজ এপর্যন্তই আল্লাহ হাফেজ